তিন জায়গায় মিথ্যে কথা বলা যায় তিন জায়গার প্রথম জাগা হয়েছে কি আপনার যদি কিন্তু আমাদের প্রশাসন আমাদেরকে আপনার কি শত্রুতা শিক্ষা দিয়েছে নতুন ফর্মুলা জারি করছে মুসলমানদের মাঝে দিন পর্যন্ত বাঙালি মুসলমানরা এক সমাজের সব রাজনীতিবিদ একসাথে চলতে ফিরতে পারছে কিন্তু এমন এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আজন্ম শত্রুতা মৃত্যু পর্যন্ত শত্রুতা যারা কোনোদিন বন্ধুত্বের আশা করা যায় না নাকি নাই যে রাজনীতিকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সমাজকে দুই ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ এমন এই ফাটলটা কিন্তু মিথ কে আমা পর্যন্ত কখনো যায় কিনা আমার সন্দেহ কারণ এটা তো অন্তরমতি ঘাঁচিয়ে গেছে সুতরাং আপনি কি করবেন আপনার পুরে বংশ ধ্বংস হয়ে গেছে ফ্যামিলি ধ্বংস হয়ে সব ধ্বংস হয়ে গেছে আপনি কিভাবে ভুলবেন আপনি কিভাবে বলবেন অসম্ভব রসুল পর্যন্ত যখন আপনার হাফি যখন না ওয়াসী ওয়াসি যখন হজরতা হত্যা করেছে, উনি জিন্দিতে দেন নাই তাই অনেক দুঃখ ভুলে যায় না রসুল ওয়াসিকে বলছেন কি যে তুমি ইসলাম গ্রহণ করছ আর এটা সত্য কর্তা আল ইসলাম ওই জুপানা কাবলা ইসলাম গ্রহণ করার সাথে সাথে পূর্বে সমস্ত গুণে মাফ হয়ে যায় সুতরাং সেটা আল্লাহর সাথে তোমার গুণে আল্লাহ মাফ করে দেবে কিন্তু তুমি আমার সামনে বসো না হ্যাঁ যতদিন বসে থাকবো আমার পিছনে বসবা কারণ সামনে বসলে আমার মন উঠে যাবে পরে কিন্তু এই কারণে বলে যে আমরা সরে যাওয়া মানে রক্তের বন্যা বয়ে যাওয়া নিজেই বুঝে আচ্ছা তোমায় এমন কাজ করলে কেন যেন রক্তর বন্যা বয়ে যায় তোমার কে এই রিক্সে যাওয়ার জন্য এই কারণে আরবি একটা প্রবাদ আছে সুন্দর দেখাও এমন পর্যায়ে নিয়ে যায় না যে শেষ পর্যন্ত নিজের জীবন মরণ লড়াই হয়ে যায় যে আমি না তুমি থাকবা এমন পর্যায়ে গেলে তো বাঁচার কোন সুবিধা নাই তুলে তো আপনার ঠিক মুহূর্তে নাকি প্রেক্ষাপট পাল্ট দিলে শেষ কেন আর না সমাজের মধ্যে আল্লাহ রসুল বলছে যে শত্রুতা সৃষ্টি হইলে আপনার মিথ্যা বলা জায়জ করছেন তাইলে আপনার কি মানুষের মেয়ে যে সম্প্রীতি ফিরিয়ে আনা সমঝোতা করা এটা শরীরেতে কত বেশি গুরুত্বপূর্ণ যে মিথ্যা কথা বলা মারাত্মক অপরাধ ইসলামের মধ্যে অথচ মানুষের শত্রুতা আপনার নিরসনের জন্য সরিয়ে ত্রমের দেশ মিথ্যা কথা বলা করছে যে কিভাবে মিথ্যা কথা বলবেন দুইজনে যদি দেখেন যে একটা একটাকে দেখতে পারে না আপনি যাই একটাকে ধরে বলবেন যে ভাই আমি জানতেছি মানুষ থেকে শুনতেছি যে তুমি ওকে দেখতে পারে তোমার জানি শত্রু কিন্তু আমি তো ওর সাথে বসলাম তোমাকে নিয়ে কথা বললাম দেখলাম যে তোমার অনেক প্রশংসা করে তোমাকে অনেক ভালোবাসে লোকটা হ্যাঁ আসলে ভালোবাসে না মানে মিথ্যা কথা যে তোমার অনেক প্রশংসা করলো আমার সাথে এবং তোমার অনেক দেখতে পারে তুমি তো আবার হ্যাঁ কিন্তু দেখতে তোমার অনেক হেরে তো তোমার অনেক ভালোবাসে আমার সাথে তখন তো এই আসতে নর্মাল হয়ে যাবে কি আমি কি মনে করছি ওর ব্যাপারে হেতো মানুষের কাছে কি প্রশংসা করতেছে আমার সে তো আমাকে ভালোবাসে আবার এই কথাটা যে আবার ওর কাছে যাই বললেন যে বলবেন এই ভাই আমি তো শুনছি আপনি ওর দেখতে না। কিন্তু হের সাথে আমি তো বসছিলাম প্রশংসা করতেছি হে তো আপনাকে অনেক ভালোবাসে ঠান্ডা হয়ে যাবে খালি শত্রুতা এই মানুষের কাছে আমার সুনাম করে আমার দেখতে পার আসতে এই করে মিলিয়ে দিতে পারবেন কারণ মন ঠান্ডা হয়ে গেছে এখন মন নর্মালে চলে আসছে তাইলে এই মিথ্যা কথা কেন সরিয়ে যায় করছেন সমাজের মধ্যে যেন ফাটল না ধরে মুসলিম সমাজে ফাটল ধরার কারণে এই সময়ের মধ্যে আপনার ইসলামের দুর্গতি আরেকটা কি স্বামী স্ত্রীর ভালোবাসা টিকিয়ে রাখার জন্য মিথ্যে কথা বলা কারণ প্রত্যেকটা ফ্যামিলির এত মূল্য যদি ফ্যামিলি ঠিক থাকে আপনার বংশ ঠিক থাকবে আপনার ফ্যামিলির সাথে যদি সম্পর্ক ভালো থাকে আপনার ছেলে মেয়ে আপনার বড় হয়ে উঠবে একটা চরিত্রবান হয়ে আপনি যদি আপনার স্ত্রীকে খারাপ খারাপ কথা বলেন গালি দেন তাইলে আপনার ছেলে তো নিজের বোরে গালি দেবে আপনার মেয়ে তো নিজের স্বামীকে গালি দেবে নাকি এই কারণে বলছি যে মিথ্যা কথা বলতে পারেন আপনার বউকে দেখতে পারেন না তারপর বলে মাশাল্লাহ তুমি তো এত সুন্দর হ্যাঁ তোমার জন্য আমার একবার কি না দেখিলে আমার একবারে অসহ্য হয়ে যায় অথচ মানে এলে দেখলে ভালো লাগে তোমার তো খুশি হয়ে যাবে নাকি স্ত্রী এরকম বলবে মাসাল্লাহ তুমি এত সুন্দর অথচ মানে সুন্দর নাই তারপরে বলা কি যেন না যেন খুশি থাকে সমাজের মধ্যে আপনার ফ্যামিলির সম্প্রীতি বজায় থাকে ছেলে যখন শুনবে তখন সেও শিখবে সেও নিজের বউকে এরকম কথা বলবে মেয়ে যখন শুনবে মেয়েও নিজের স্বামীকে ওই যে বাপ থেকে শিখছে মেয়েও যে নিজের স্বামীকে কি একই কথা বলবে কারণ সে তো শিখছে নিজের নিজের গত থেকে শিখছে কিন্তু উল্টাটা হইলে তো মুশকিল সে তো উল্টা শিখে বসবে তাইলে কি জন্য সরিয়ে দিয়ে মিথ্যা কথা যা বলছে কঠিন পরিস্থিতিতে যে নিজের ফ্যামিলিকে রক্ষা করার জন্য মুসলিম সমাজকে রক্ষা করার জন্য আরেকটা হয়েছে কি শত্রুর সাথে মিথ্যা কথা বলা কাফেরদের সাথে যুদ্ধের সময় মিথ্যা কথা বলবেন যদি বলো তোমাদের সংখ্যা কত এক হাজার আপনি বলবেন এক লাখ মানুষ নিয়ে যুদ্ধ করতে আসবে আবার যেন ভয় হয় যে এক লাখ মানুষ জীবন দেওয়ার জন্য রাজি আসলে এক লাখ মানুষ রাজিও না খালাস হ্যাঁ মানে শত্রুকে ভয় দেখানোর জন্য কাপড়দেরকে যা আমরা এক লাখ মানুষ রাজি আছি জীবন দিয়ে দেবো অথচ নেই মানে খালি খেলি কোথায় আল্লাহার বহুদ আহ যে আপনার যুদ্ধ এসে সব কে আপনার ধোকাবাজি কাপড়দের সাথে যাই হোক আর সময় বেশি হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দেখ এই প্রত্যেকটা আপনার যে গুণ আর দোষ বলবো এটা অনেক লম্বা কাহিনী কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলে দিলাম আরো ভালো করে বেশি করে যাওয়ার চেষ্টা করবেন সত্যি মিথ্যা সম্পর্কে আল্লাহ জেন আমাদেরকে সত্যিবাদী বানান মিথ্যে থেকে আমাদেরকে দূরে রাখুন বসল আল্লাহ আল্লাহ